খেও না আল্লাহিন অন্যত্র বলছেন নিশ্চয় যারা বক্ষণ করে খায় মাল অন্য আল্লাহ রাহ্মিনের নির্দেশনা আমাদের দেশে আমরা দেখি এখন মানুষ অন্যায়ভাবে ভাবে উপার্জনের জন্য উঠে পড়ে লেগেছে হালাল হারামের কোন আবু হুরাই রাজা নোহাদিস বর্ণনা করছে তিনি বলেন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 আসার পরে তাদের এই লাকেজ থেকে তাদের সুটকেস থেকে ভেঙে কেটে তালা ভেঙে এখান থেকে মালামাল চুরি করে নিয়ে যায় আরে কত দুঃখের বিষয় চিন্তা করলে মাথায় নষ্ট হয়ে যায় যারা এই বিদেশে থাকেন নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাড়িঘর সব কিছুকে ফেলে এই বিদেশে শত শত হাজার হাজার মাইল দূরে সেখানে আরেকজনের বাড়িতে কাজ করেন রাস্তা জারু দেন কনস্ট্রাকশনে কাজ করেন কত রিস্কের মধ্যে তারা থাকেন দশতলা বিশতলা তিরিশ তলার উপরে কাজ করেন সেখানে তাদের জীবন হুমকির মুখে এই রকম কঠিন পরিস্থিতির মধ্যে তাদের রক্তকে পানি করা এই শ্রম দিয়ে উপার্জিত সম্পদ যেটা তাদের বাড়িতে নিয়ে আসেন অনেকে আবার এই কাজ করতে গিয়ে তারা বনে বাদারে জঙ্গলে জীবন কাটাচ্ছেন আমার একজন পরিচিত লোক অনেকদিন ধরে ফোন দেন না হঠাৎ করে অনেকদিন পরে দিন ফোন দিলেন যিনি মালয়েশিয়াতে থাকেন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 সম্মানিত উপস্থিতি বলছিলাম এই উপায়ে যারা অর্থ সম্পদ উপার্জন করে তাদেরকে বলতে চাই বলেছেন বর্ণ করেন তিনি বলেন রসুরুল্লাহামকে আমি বলতে শুনেছি তিনি বলেন এসেছে দিন তার জন্য জাহান্ন আমরা আমাদের এই চরিত্রগুলো কার থেকে শিখবো উত্তম চরিত্রগুলো আবু বুক রাজ আনো উমতের একজন শ্রেষ্ঠতম ব্যক্তি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 বের করে ভূমি করে দিলেন ল হকবর সুবাহ আমাদের আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার এতে তারা সোনার মানুষ ছিলেন তাদের জন্য জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ রাবুল আলহামীন অথচ এই জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও তারা হারালকে হারাম কে অত্যন্ত জেনে বুঝে তারপরে সেটাকে গ্রহণ করতেন আর আমরা এই একবিংশ কিচ্ছু নাই তারপরে আমরা হারাম উপায়ে অর্জিত সম্পদ দিয়ে দেশে আমাদের জীবন পরিচালনা করছি আমাদের অন্তরে সামান্য একটু বাধাও দিচ্ছে না আমাদেরকে একটু আমাদের অন্তরে একটু আটকেও না আমরা একটু চিন্তাও করি না যে আমাদেরকে মরতে হবে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 यर से दिन आपके अल्लाह सुबह तिज्ञासा कर जिज्ञास होते हो दिन जी आपने उत्तर दीते चान তাহলে এখন থেকে নিজেকে সংশোধন করা দরকার আসুন আমরা এই ধরনের অন্যায় অবাধ্যতাকে হারামকে আমরা ছেড়ে দিই পরিত্যাগ করি আল্লাহ তালার কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসি রসুল উল্লাহ সল্লা দেখানো পথ পদ্ধতি অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করে হালাল উপায়ে নিজের জীবনকে পরিচালনা করা তাফিক দান করুন আল্লাহ সুবাহানুআ কাছে আমরা এই দোয়া এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে আল্লাহ সুবাহর কাছে দোয়া রেখে এই আলোচনা শেষ করছি আল্লাহ সুবাহ আমাদের করার দান করুন